ذاهوي هند تجري <تضحك> القصيد يحاكي الهواء هي من بهوى همت جريا فتبق القصيد يحاكي الهواء هي الحمد لله والصلاه والسلام على رسول الله বাদ। ইমাম মাহদি শেষ দামানার মজাদ্দিদ তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে ঝেঁটিয়ে বিদায় করবেন সকল মুসলিম ভূখণ্ড সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকাতলে সমবেত হবে পুরো পৃথিবীতে তিনি খিলাফা আলা মিনহাজিন্নুয়া প্রতিষ্ঠা করবেন কাফিরদের সম্মিলিত শক্তিকে তিনি গুরিয়ে দেবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়ে একটি আলাদা মজলিসে আমরা এটি স্পষ্ট করেছি যে ইমাম মাহদির আগে মুসলিম উম্মার বিজয়ের ধারা শুরু হয়ে যাবে রাসুল সাল আলী সাল্লামের হাদিস থেকে জানা যায় ইমাম মাহদির আবির্ভাবের পূর্বেই খুরাসানের কালো পতাকাবাহী কিছু কাফেলা ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করবে সুনানো ইবনে মাজা মুসনাদু আহমদ ও মোস্তাদাকে হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে শাহি সনদে বর্ণিত হয়েছে رسول صلى الله عليه وسلم ارشد قرن تتلع الرأيات السودو من قبل المشدق فيقاتلونكم قتالا لم يقاتله قوم اذا رأيتموه فبايعوه ولوحبا على الثلجي پورو دیکھتے کے قالو پتا کا باہی باہینیر عبربحب گرد بے تارا تمہا در برد دے اتو کوتھن لڑائی قرد بے جائیتی پور بے کنو جاتی قرنی تا در کے তাদের দলে যোগ দেবে এখানে পূর্ব দিক বলে খোরাসান বোঝানো হয়েছে কারণ জাজিরাতবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী বিষয়টি সুনানুত বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয় সুনানে তিরমেজিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইসাদ করেন খোরা ইলিয়া। খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে এই সেনাদলকে কিছুই রুখতে পারবে না অবশ্যই করেন ইয়াসুমিনাচ্য তথা খোরাসান থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহদের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে প্রিয় ভাই ও বোনেরা হাদিস উল্লেখিত এই খুরাসানের হৃৎপিণ্ড হলো বর্তমান আফগানিস্তান যুগের পর যুগ ধরে আফগান জাতি যেভাবে কুফর ও বিরুদ্ধে আসছে এবং বর্তমানে যেভাবে সম্মিলিত কুফ্ফার জোটকে হারিয়ে আফগান ইসলামী মারা প্রতিষ্ঠা করেছে এই পরিস্থিতিকে আমাদের কেমন যেন হাদিসের বক্তব্যেরই প্রতিফলন মনে হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনই ভালো জানেন তবে আমরা যতটুকু বুঝতে পারি কেমতের অপ্রকাশিত ছোট আলামত প্রকাশ পাওয়ার পর ইমাম মাহদের আবির্ভাবের সময় দ্রুতই ঘনিয়ে আসবে সুনান হাকিম সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে তোমাদের নিকট তিন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে তিনজনী খলিফার পুত্র কিন্তু এই ধন কারো হস্তগত হবে না তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি প্রিয় ভাই ও বোন জনৈ খলিফার মৃত্যুর পর মুসলিম বিশ্বে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়বে নেতৃত্বহীন মুসলিম উম্মা তখন দিশে হারা ও হাতবিহবল হয়ে পড়বে এদিকে মৃত খলিফার তিন সন্তান ধনরত্ন কবজা করার জন্য পরস্পর লড়াই শুরু করবে তবে এই ধন কেউ দখল করতে পারবে না এই সময়গুলোতেই ইমাম মাহদি মক্কায় আবির্ভূত হবেন মুসনাদু আহমদে এসেছে রাসুল সাল আলী ওসাল্লাম ইরিশ করেন মাহদিজি ইউবা আসুফি উম্মি নাস। আমি তোমাদেরকে মাহদির সুসংবাদ দিচ্ছি তিনি উম্মার মতানৈক্যের সময় প্রেরিত হবেন ইমাম মাহদি নিজেই জানবেন না যে তিনি মুসলিম বিশ্বের নেতা হতে যাচ্ছেন তিনি নিজে মাহাদি দাবি করবেন না एक मुस्लिम एक रात यज्ञ परिशुद्ध कर देवें इमाम महदी आविर खबर विद्युत बेगे चारो दिखे छड़िए पड़े লোকজন তার হাতে খেলাফের বায়াত গ্রহণ করবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন প্রাচ্য তথা খুরাসানের একজন লোক ইমাম মাহদের সহযোগী হবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের হবে কালো, কালো কারণ রং, ও গাম্ভীর্যের প্রতীক আর রাসুল সালালু আলিমাসাল্লামের পতাকাও ছিল কালো এই পতাকাটিকে বলা হতো আল্লাহকাব বা ইগল নিশান সাহি মুসলিম এসেছে আইসারাদি আল্লাহ আনহা বলেন একবার রাসুলসাল আলিমাসাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি আগে কখনো আপনাকে আমি করতে দেখিনি তখন তিনি বললেন আল্লা আজিফা বিহিম আশ্চর্যের বিষয় হল কোরাইশ বংশের এক লোক কাবার শরীফে আশ্রয় নেবে তাকে হত্যা করার জন্য আমার উম্মতের একদম লোক কাবার দিকে রওনা হবে কিন্তু তারা যখন বাইদা নামক মরুপ্রান্তরে প্রান্তরে পৌঁছবে তারা মাটিতে ধসে যাবে এখানে কুরেশ বংশের এক লোক থেকে ইমাম মাহদি উদ্দেশ্য আর বাইদা হল মক্কা ও মদিনার মাঝামাঝি একটি মরুপ্রান্তর শাহী মুসলিমে বর্ণিত বাপর হাদিসে তাদের ধ্বংস হওয়ার বিষয়টি আরও বিস্তারিত এসেছে সেখানে বলা হয়েছে ইমাম মাহদিকে হত্যা করার জন্য একটি বাহিনী কাবার দিকে রওনা হবে কিন্তু এসে এই বাহিনীর মাটিতে যাবে। তখন অগ্রভাগের সৈনিকরা পেছনের ভাগের সৈনিকদের ডাকাডাকি করতে থাকবে এমন সময় তারাও ধসে যাবে কেবল একজন মাত্র ব্যক্তি এখান থেকে রেহাই পাবে সে এসে ধসে যাওয়া বাহিনীর খবর দেবে। দেবেিন্দ ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুস্টিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে রাসুল ভাষায় এই লড়াইয়ের নাম গাজবাতুল হিন্দ প্রিয় ভাই ও বোন উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজবাতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ এই নিয়ে বিভিন্ন মজলিসে আমরা পূর্বেও আলোচনা করেছি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে সামনে আলোচনার ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ মুস্তাদ হাকিম সহ আরো অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে সঈদনা আবু হুরের আল্লাহ বলেন্লাম হিন্দি প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে কুরবান করব। এতে যদি শাহাদ বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ সহিত আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হবো বর্ণিত একটি হাদিস এসেছে তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ইসা বিন মারিয়ামা আলি হিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজের বিরুদ্ধে অংশগ্রহণ করবে একটি বিশুদ্ধ হাদিস এসেছে রাসুল সাল আলী ওরশাদ করেন্জাল নিঃসন্দেহে তোমরা এই মুবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তালা যাহার থেকে মুক্তির ওয়াদা করেছেন সুনারী নাসাই মুসনাদু আহমদ সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে দুটি দলকে আল্লাহ জাহান্ন থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ইসে সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে প্রিয় ভাই বোন आज कथा अनेक दीर्घ हो गल शेष दामान अवशिष्ट घटना प्रवाह इनशाला परवर्ती मजलिस आलोचना करब